আলহামদুলিল্লাহ ওসঈদ মুসালীন মোহাম্মদ আল্লাহ আলহি ওয়াসফা ভিয়মাইন সমিত হাজরিন ভাই এবং বোনেরা যারা রেডিও মাধ্যম শুনতে পাচ্ছেন এবং যারা উপস্থিত আছেন আমরা আজকে আল সুরালে প্রবেশ করেছি গত সপ্তাহে সুরা আল মায় শেষ হয়েছে সুরা আল আনাম সপ্তম পাড়ায় কোরআন পাখের ৬ নম্বর সুরা এখানে রয়েছে প্রায় একশো আয়াত এবং এই সুরার নাম হচ্ছে আল আন আম তার অর্থ হচ্ছে পশু গবাদি পশু পশুর কি হাকিকত পশুর নাম দিয়ে আল্লা তালা সুরের নাম রাখলেন কারণ হচ্ছে এই সুরা এক পর্যায়ে আসবে তারা কিছু পশুকে তাদের কিছু জাহিনী এ বাদাতের উদ্দেশ্যে বিভিন্ন রকমের কোরবানি এবং উৎসর্গ করে দেওয়ার কিছু তরিকা তারা বের করেছে সেগুলোকে আল্লাহ তালা রদ করেছেন তিনি বলেছেন ওয়জ আল্লাহার তারা আল্লাহর জন্য তাদের দিনের কিছু জিনিস এভাবে বানিয়ে নিয়েছে কৃষিকাজ অথবা ফসল অথবা গবাদি পশুর কিছু অংশ আল্লাহর জন্য তারা অন্যায়ভাবে ভাবে ওয়াকফ করে আসলে মাহুদের নামে ওয়াকফ করে এগুলো কেন তারা করে এগুলো নিয়ে আলোচনা এক পর্যায়ে পরে আসবে ইনশাল সেই শব্দ নিয়ে আল্লাহ আন আম থেকে ইসুর আর নামকরণ হয়েছে এই সুরাটি মাকি সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে প্রথম বড় সুরা যেটা মক্কায় পুরো নাজিল হয় এবং এটা একসঙ্গে নাজিল হয়েছে বলে অনেকগুলো রেওয়ায়তে আসছে একশো পঁয়ষট্টি আয়াত একসঙ্গে নাজিল হয়েছে এবং কোন কোনো রেওয়ায়তে এসেছে যখন নাজিল হয় সুরাটি জিব্রাইল আলাম তো নিয়ে আসেন কারণ এই সুরাতে কোরআনে পাকের মৌলিক তিনটি বিষয় আলোচনা করা হয়েছে যেগুলো মাক্কি সুরাতে সাধারণত আলোচনা হয় সেগুলো হচ্ছে কি কি মৌলিক তিনটি বিষয় কোরআনে পাক মক্কায় আলোচনা হয়েছে তাও ঈদ রেস এবং আখেরা আল্লাহ এক আল্লাহর ইবাদত করা এক আল্লাহকে চিনতে পারা তার প্রতি ইমান আনা আর যে তিনি পাঠিয়েছেন তার প্রতি সমস্ত কথাকে গ্রহণ করা আর তিন নম্বর হচ্ছে আখেরাতে আল্লাহর কাছে জানাতে হবে যে দিন হিসাব নিকাশ আছে জান্নার যাহার নাম আছে এগুলোকে যাতিন করে বিশ্বাস করে আখেরাতে জন্য সম্বল তৈরি করা আরজ জাকাত কিভাবে করতে হবে তারপরে সামাজিক জিন্দিগি বিয়ে সাদী তালাক এরপরে আপনার মিরাস বন্টন কিভাবে হবে এই সমস্ত অনেক কথাবার্তা এসেছে বিভিন্ন আহলে কিতাব অন্যান্য জাতির সঙ্গে অনেক আলোচনা হয়েছে আল্লাহাল একত্ববাদের কথা এবং যারা সেরে করে তাদের কথাকে খণ্ডন করা হয়েছে আল্লাহ তালায় সর্বপ্রথম সৃষ্টি করেছেন তিনি তারই অধিকার রয়েছে শরীয় নাজিল করার রেস পাঠানোর দিন দিনের দিকে মানুষকে দিনের দিন নাজিল করার এবং কেয়ামতের দিনের বিস্তারিত আলোচনা ইসরাই এসেছে এর পরে এসেছে যে মানুষের নাফসের মধ্যে ধরনের নাচার রয়েছে এরপরে ইব্রাহিম আলাইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ওনার ছেলেগুলোর আলোচনা হয়েছে ওনার সন্তান সম্পর্কে এরপরে সেটাই একমাত্র সহি রাস্তা বাকি রাস্তাগুলো গল্প এগুলো বলা হয়েছে হাসন দিনের কথা এসেছে এরপরে এসেছে আপনার জাহিদি জমানায় যে সমস্ত জিনিস তারা খামাকা শরীয় বিভিন্ন জিনিস আবিষ্কার করে হালাল হারাম নিজেরা করত আল্লাহ শরীয়তের অপেক্ষা না করে এগুলাকে বাতিল প্রমাণিত করা হয়েছে এরপরে এসেছে সব নবীর গোটা দশেক জরুরি নসিয়াত্মাদ করে গেছেন সেই কথা আলোচনা হয়েছে এরপরে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমাদেরকে তিনি সৃষ্টি করে কেন দুনিয়াতে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে এসব বিষয়গুলো মোটামুটি এই সুরার আলোচনায় আসবে এই সুরা শুরু হয়েছে যেভাবে যেভাবে আর গত সুরা যেখানে শেষ হয়েছে আপনারা মিলালে দেখবেন যে মিলে এটাকে বলে তা না আসো একটি সুরার সঙ্গে আরেকটি সুরা কিভাবে একই সূত্রে গাথা আছে নতুন কোন অধ্যায় নয় নতুন কোন চ্যাপ্টার নয় কোনটি নিয়ে এসব ধারাবাহিকতা কিভাবে আছে খেয়াল করেন সুরা মায় শেষ হয়েছে যে আয়াতগুলো দিয়ে সেগুলো কি আল্লাহ বলেছেন অর্থ কি আল্লাহর জন্যই আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে এগুলোর মালিকানা এগুলার অধিকার এগুলার কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান এই হল শেষ সুরা আর জমিনকে সৃষ্টি করেছেন আর অন্ধকার আর আলো বানিয়েছেন বেরবা আদেলুন অতপর যারা কুফরি করেছে তারা তাদের রব থেকে সরে আসলো তাহলে দেখেন আলহামদুলিল্লাহ আর আগে তাই না একদম কিভাবে মিলে যাচ্ছে এইভাবেই কোরআনে পাখড়ে একটি সুরা আরেকটি সুরার সঙ্গে এভাবে সংযুক্ত হয়ে আছে এটা একমাত্র কোরআনেই সম্ভব আহ এভাবে এত নিপুণভাবে ভাবে কোরআন সুরাগুলোকে ধারাবাহিকতাকে সম্পন্ন করা। এখন আমরা আসি যে আল্লাহ তালা এই কোরআনে পাকের মধ্যে যে শুরু করলেন সুরা আল আনকে আলহামদুলিল্লাহ জানা আল্লাহ আল্লাহ তালার প্রশংসা আমরা জানি সমস্ত আলহামদুলিল্লাহ এটা দিয়ে কয়েকটি সুরা কোরআনে পাকে শুরু হয়েছে সুরাফাতে সুরা দিয়ে শুরু হয়েছে সুরাফাতে ইসুরা দিয়ে এই আয়াত দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে এরকম প্রায় গোটা পাঁচেক সুরা শুরু হয়েছে পাঁচটা সুরা সুরা িল্লা শব্দ তারা এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালা তিনি প্রশংসার মোস্তাহেক অধিকার রাখেন আলহামদুলিল্লাহ প্রশংসা শুধু আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা একজনের জন্য আর কারো প্রশংসার কোন সুযোগ নাই কেউ ভালো কিছু করলে একটু বলা যাবে না বলা যাবে কিছু ভালো মানুষ ভালো কাজ করেছেন আশা করি আল্লাহর কাছে তিনি ভালো হবেন ভালো পাবেন রকম বলতে পারি কিন্তু যেটা চূড়ান্ত পর্যায়ে প্রশংসা পাওয়ার যিনি উপযুক্ত তিনি কে আল্লাহ তিনি কেন একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত এগুলো তিনি আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহতালা যে আমরা যেন বেশি করে আল্লাহ প্রশংসা করি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালার প্রশংসা করার জন্য আল্লাহ তালার দিক্রি করার জন্য আল্লাহ তালা ইবাদত করার জন্য তাই না কিন্তু আমরা কি ওই প্রশংসা করি আমরা তো ভুলে যাই গাফেল হয়ে থাকি আমাদের জবানে কতবার আলহামদুলিল্লাহ আসে খুব বেশি তো আসে না সহজে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে প্রশংসা করতে শেখাচ্ছেন আর তিনি এই জন্য উপযুক্ত আল্লাহ আসলাম আকাশ জমিন এবং এগুলোর মাঝখানে যা কিছু আছে সমস্ত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তিনি তো প্রশংসা কর উপযুক্ত আর কে কোন ব্যক্তির এই যা বলো দেখি হাতে কাঠি যার হাতে রয়েছে তিনি তো একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত আর কেউ তো এরকম প্রশংসা পাওয়ার উপযুক্ত কখনো নয় এই জন্যই আল্লাহ তালা এত কিছু সৃষ্টি করেছেন আমাদেরকে হায়াত মহুদ দিয়েছেন পরে আসছে আর সৃষ্টি করে ছেড়ে দেননি ওয়া যা আল্লাহ নূর এবং তিনি অন্ধকার এবং আলোকে সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো দুটুই আল্লাহ তালার সৃষ্টি অন্ধকারের কিছু বিষয় আছে আলোর কিছু বিষয় আছে আল্লাহ তালা দুটোকে অন্ধকার কে বহু বচন করেছেন জুলুমাত আর নূর এক বচন করেছেন তো অন্ধকার পৃথিবীতে অনেক রকমের অন্ধকার আছে অন্ধকারের গলিপথ অন্ধকারের রাস্তা একটা না কয়েকটা অনেকগুলো কত তরিকায় আল্লাহ কুফুরি করে আল ইসলাম কুফুরু জুলুমাত ইসলাম হচ্ছে আলো আর কুফুর হচ্ছে জুলুমাত অন্ধকারের সমষ্টি কত রকমের তরিকায় মানুষ অন্ধকারের পথে যায় বলেন তো কেউ ড্রাগ নিয়ে যায় কেউ মদের তরিকায় যায় কেউ বিভিন্ন রকমের এই কত ফেতনা ফসাদ ফাহা তরিকা আছে এগুলা তরিকায় যায় গুমরা হয়ে যায় তো বিভিন্ন তরিকায় মানুষের পরীক্ষা হয় এক তরিকাকে চিনলে হবে না সব তরিকাকে চিনতে হবে সব তরিকা থেকে সতর্ক থাকতে হবে একটি তরিকায় আসতে হবে সেটা হচ্ছে ইসলাম একটি মাত্র ইসলামের তরিকা কয়টা একটা চার মাঝভাবে কি চার রকম ইসলাম নাকি না এত মাঝাব যদিও আল্লাহ এবং তার রসুল ভাগ করে দেন নেই এটা আস্তে আস্তে বিভিন্ন শিক্ষকের কারণে হয়ে গেছে কিন্তু এতে এমন কোন বিভিন্ন তরিকা না তাই না তো কাজেই ইসলামটা আল্লাহ নূরটা একটাই জিনিস এখানে এত বিভাজন সৃষ্টি করার কোন যেন মানুষ বেশি আবার খুব পার্থক্য না করে ফেলে আমাদের এক তরিকা ওনাদের আরেক তরিকা আমরা ইসলামের কাজ করতে গিয়ে মাঝে মধ্যে কিছু মানুষের চিন্তার মধ্যে কিছু কোরআন হাজিসের গ্রহণ করার ক্ষেত্রে কিছু এ বিভিন্ন ইমামদের মধ্যে যেভাবে মত পার্থক্য হয়েছে কিছু হতে পারে কিন্তু এটা যেন এত বেশি না হয়ে যায় যে এটা একরকম ইসলাম ওইটা আরেক রকম ইসলাম আলাদা হয়ে গেছে একদম তাহলে সমস্যা হয়ে যাবে সামথিং ইজ রং দেন আমাদেরকে সতর্ক থাকতে হবে ইসলাম তো একটাই নূর আল্লাহর কাছ থেকে এক বচন এখানে বহু বছর নেই এরপরে আল্লাহ তালা এখানে আরো হাকিকত আছে যে তিনি আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন অন্ধকার লাগে কিছু সময়ের জন্য রাত্রে অন্ধকার না দিলে ঘুমাতে পারতাম মজা করে সেটার প্রয়োজন আছে ফিজিক্যাল অন্ধকার লাগে মাঝে মধ্যে দেখেন না আপনার রুমের পর্দা যদি হালকা হয় ঠিক মতো ঘুম আসে না একটু গাঢ় পর্দা কিভাবে নিয়ে আসা যায় তাই না তাহলে ঘুমটা ভালো করে হয় আল্লাহ আমাদের কি অন্ধকারও দরকার আছে দিয়েছেন এটাও আল্লাহ তালা নিয়ে কিন্তু এই অন্ধকার যেমন দরকার আছে কিন্তু অন্ধকারে বেশি করে থাকলে আবার সমস্যা আছে আলো লাগবে সারা দুনিয়া দুনিয়া আখের হাখের কাজকর্ম করার জন্য কি লাগবে আলো লাগবে নূর লাগবে লাইট লাগবে এই আল্লাহ তালা আমাদেরকে নূর এমন ভাবে দিয়েছেন যে নূরের দরকার বেশি নূর কমে গেলে তো মুশকিল আছে আলো কমে গেলে মুশকিল আছে দিনের বেলা সূর্য না উঠলে কেমন লাগে বেশি সুবিধা লাগে না কিন্তু যখন সুন্দর করে সূর্যটা উঠে দুনিয়াটা আলোকিত হয়ে যায় কেমন লাগে বলে সকালবেলা মনটা ফ্রেশ আনন্দিত সারা দুনিয়া উজ্জ্বল মনে হচ্ছে তো এই যে ফিজিক্যাল ঠিক তেমনি স্পিরিচুয়াল আমাদের যখন নূর ঢুকবে এই নূরটা আল্লাহ তালা বিরাট নেওয়া নবী করিম সাল্লাম আল্লাহ কাছে নূর এ দরখাস্ত দিয়েছেন আল্লাহ আমাকে নূর দেন তিনি যখন তাহাজ উঠতেন অথবা মসজিদকে যাওয়া রওনা রওনা করে দিতেন তখন তিনি নূর পড়তেন আল্লাহ কাছে নূর চাইতেন আল্লাহ নুরা ফি নিসানি নুর আল্লাহ আমার অন্তরে নূর দেন আমার জবানি নুর দেন আমার কানে নূর দেন আমার চোখে নূর দেন ওয়ান আল্লাহ আমার ডান দিকে নূর দেন বাম দিকে নূর দেনা খালফি নুরা আল্লাহ আমার সামনে আমার পিছনে নূর দেন হ্যাঁ আল্লাহ আমার নুরা আমিন আল্লাহ আমার উপরে দিয়ে নূর দেন নিচে দিয়ে নূর দেন আবার আরেসে বলেছেন আল্লাহ নুরা দেন দেন নূর দেন আল্লাহমাদ আল্লী নূরা আল্লাহমাদ আল্লী নূরা আমার জন্য নূর দেন আমাকে নূর বানিয়ে দেন আল্লাহ নূর উসাম আল্লাহ আকাশ জমিনের নূর তাহলে নূরটা আল্লাহর কাছ থেকে আসে ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছে যখন ইসলাম আসে মানুষের অন্তরে নূর প্রবেশ করে তখন বক্ষটা প্রসারিত হয়ে যায় প্রশস্ত হয়ে যায় দিনটা খুলে যায় ইসলামের জন্য ইসলামের প্রত্যেকটি কথা শুনতে ভালো লাগে মনের মধ্যে আবেগ আসে যজ্বা আসে আপনার ঘন্টা ঘন্টা বসে থাকতে মনে চায় আর যখন নূর ঢুকে না দিলের ভিতরে তখন কি হয় কিছুক্ষণ বসে ভালো লাগে না খালি মোবাইল টিপা টিপি করে তারপরে কি করবেন একটু পরে আসতে করে উঠে নূর করবে কপাল না এই জন্য যখন আমরা ইসলামের আলোচনায় আসবো দিনের কথা শুনবো কোরআনের কথা শুনবো হাদিসের কথা শুনবো আমরা কি পাবো নূর পাবো আর এই নূরের কাছে আসতে হবে এই নূর যদি গ্রহণ না করি তাহলে কি ঢুকবে কি থাকবে এখানে অন্ধকার ঝুলুমা তাহলে আমরা এই এই নূর দুনিয়াতে মিস করব আর দুনিয়াতে যদি নূর মিস করি যে মারের নূর এই নূর দুনিয়াতে হবে আল্লাহ মাফ করুন আখরাতে নূর না থাকলে পোলসেরাত পাড়ি দেওয়া যাবে কারণ অন্ধকার এই আল্লাহ নূর দিবেন সেই নূর দিয়ে পাড়ি দিতে হবে এই জন্য আমাদের নূর লাগবে তো আল্লাহ তালা এই নূরকে এত নিয়ামত করেছেন আমাদের জন্য আর সলা তো নুরুল নামাজকে নূর বলেছেন কোন কোন আল্লাহ অনেক কিছু নূর বলেছেন দিন সংক্রান্ত বিষয়ে সেই নূর আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে এত কিছু সৃষ্টি করে অন্ধকার নূর আলো অন্ধকার সব বলে দিয়েছেন আল্লাহ তালা এইগুলো সব ক্রিয়ার করেছেন আকার জমিন সৃষ্টি করেছেন সব করে মানুষকে দেখিয়ে দিলেন যে কে সৃষ্টি করেছেন তার ক্ষমতা দেখো তার কুদরত দেখো ইগুলো দেখার পরে জানার পরে শোনার পরে পরেও দেখা গেল যারা কুফরি করল রবের কথা মানলো না তাদের রবের রাস্তা থেকে আল্লাহ রাস্তা থেকে তারা আস্তে করে সরে পড়ল যারা ইমান মোটেই আনেনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেনি তারা তো ইমান এই নূর তো পেলোই না আল্লাহর রাস্তাতে তো চিনলই না এমনকি যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে মা বাবা নামাজ কালাম দিনদারওয়ালা ছিলেন তাদের ছেলে মেয়ে পরবর্তী বংশধর এরপর বংশ নাতি নাতিরের কি অবস্থা আজকালকে জমানায় বলেন যারা আজকে সবচেয়ে বেশি দিন থেকে দূরে চলে গেছে আমাদের সমাজের দিকে যদি তাকাই তাদের অনেকেই আপনি দেখবেন বাপ দাদা এত খারাপ ছিল না ঠিক বলেন কিনা এরকম অবস্থা ছিল না এত নিচে নামে নাই আজকে তারা কত নিচে নেমে গেল তাহলে আল্লাহকে চিনার পরে তাদের পরিবারে মা বাবা কিছু আমল করতে দেখেছে এগুলো দেখার পরে ও তারা আল্লাহর রাস্তা থেকে সরে গেল ইসলাম তাদের কাছে ভালো লাগলো না নূর তাদের কাছে অপছন্দনীয় হয়ে গেল অন্ধকার তাদের কাছে ভালো লাগলো খুবই দুর্ভাগ্যের বিষয় আল্লাহ তালা কিছু মখলুককে সৃষ্টি করেছেন সব মখলুকি নূর পছন্দ করে আলো পছন্দ করে দুই একটা মখলুক আছে খালি অন্ধকার পছন্দ করে এই পাক পাখালি পশু পাখি সবই কি পছন্দ করে বলেন নূর আলো পছন্দ করে দিনের বেলা তাদের তৎপরতা শুরু হয়ে যায় রাতের বেলা তারা সবাই বিশ্রাম নিতে যায় পশু তাই দেখা যায় তাই না শুধু দুই একটা এক একটা বলেন তো যেগুলো রাতের বেলায় তাদের তো বিচরণ হয় দিনের বেলা তারা খালি ঘুমায় বাদুর পেঁচা এইগুলা এই দুই একটা প্রাণী আল্লাহ তালা দেখেছে হ্যাঁ কিছু ইতর প্রাণী আছে ইঁদুর চিকা এই সমস্ত জিনিস এগুলো মোটামুটি এই রাতের বেলায় তারা বিচরণ করে দিনের বেলা তাদের জন্য লাগে তো নিচু প্রাণী এগুলো কিছু এক্সাম্পল আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনার কাছে অন্যান্য পাখি দেখলে কেমন সুন্দর লাগবে বাদুরকে দেখলে কেমন লাগবে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না ঠিক তেমনি প্যাচা দেখলে মানুষ এমনিতেই ভয় পায় এরকম তাহলে সৃষ্টির মধ্যে মানুষের মধ্যেও অন্ধকার জগতে তাদের বিচরণ তারা কারা ক্রিমিনালরা তাই না চোর ডাকাত যারা মানুষের সতীত্ব নষ্ট করে এই সমস্ত অপকর্মকারীগুলো কোন সময় তার রাতের অন্ধকারে বেশি তারা তৎপর হয় তাই না তাহলে আল্লাহ তালার এই নূর থেকে যারা দূরে চলে যায় তারা আসলে বড় দুর্ভাগ্যের অধিকার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 তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন তৈন মাটি থেকে মাটি থেকে কাকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম আদম সেই অন্যভাবে পরিবর্তন হয়ে আমাদের শরীরে আছে আমাদের শরীরের অরিজিন কি মাটি এখন যদিও এটা মাটির মতো মনে হয় না এখন অন্য কিছু গোষ্ঠ মাংস হাত দিয়ে এগুলো তাই না কিন্তু যখন এগুলো মাটির সঙ্গে মিশে যায় মাটির সঙ্গে কোন জিনিস মিশে যায় ইজিলি যেটা মাটি তাহলে অরিজিনাল মাটি হ্যাঁ যদি আজালা অতপর তোমাদের সবাইকে একটা আজল ঠিক করে দিয়েছেন আজল অর্থ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন হায়া কতটুকু হবে আমাদের প্রত্যেকই একটা এই একদম পাকাপোক্ত হায়াতের নাকি না একদম কনফার্ম হয়ে আছে কনফার্মসামা আজল মুসম্মা কত আজলা তোমাদেরকে আজল ঠিক করে দিয়েছেন হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন এই হায়াতটা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ যে এই হায়াতটাকে আমি কিভাবে কাজে লাগিয়ে আল্লা তালা কাছে সুন্দর আমল নিয়ে হাজির হয়ে যাবি হিলমুলা কুল্লু কদির আল্লা হায়াতকালা আজি ইজুল গাফুর কনসুড়া আমাদেরকে সৃষ্টি করেছে হায়াত মুহূতের এই রুটিন দিয়ে দিলেন দেখতে পরীক্ষা করে যে কতদিন হায়াত পেয়েছে আমার বান্ধা তুমি কিভাবে কি কাজ করে কি আমল করে কি কর্ম করে তুমি সুন্দর আমল করে কে কে আমার কাছে আসছ এই সুযোগ দিয়ে দিলাম কাজে লাগাও আর যে ব্যক্তি হেলায় খেলায় অবহেলায় এই সুযোগকে নষ্ট করে দিলে সে তার জীবনকে বরবাদ করলে শুধু নয় তোমার জন্য করুন পরিণতি আখেরাতে অপেক্ষা করছে তাহলে এই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে তার কাছে আরেকটি আজল বেঁধে দেওয়া আছে এই তো আমরা দুনিয়াতে ষাট সত্তর আশি নব্বই যায় আল্লাহ বাঁচিয়ে রাখেন চলে গেলাম এরপরে কোথায় কবরের জিন্দিক বারজাখের জিন্দগিতে চলবে আরেকটি সময় নির্দিষ্ট করা আছে সেটাও আমরা জানি না কতদিন সেটার শেষে কি হবে আল্লাহ তালা কাছে যখন কেয়ামত কেয়ামাতে পারে হাসর তখন আল্লাহ তালা কাছে এবারে দেখা হয়ে যাবে হিসাব নিয়ে খাড়া হওয়া লাগবে আমল নামা নিয়ে হাজির হয়ে যাওয়া লাগবে সেদিনটা নিয়ে তোমরা চিন্তা করা এই সুযোগ দিয়েছি এত কিছু বলে দিলাম অথচ এগুলা শোনার পরেও সুম্মা আন তুম এগুলো তরুণ পরে জানার পরে তোমরা সন্দেহ করো যে কিসের আবার এই মুহূর্তে পরে আরেক দিন দিকে হবে এই মূল্যই তো শেষ মাটিতে থেকে ফেলবে আবার মানুষকে কিভাবে নতুন করে আবার সৃষ্টি করা হবে অসম্ভব অবিশ্বাসী হয়ে যাও তোমরা শোভা সন্দেহ পড়ে যাও তোমাদের একই হয় না আর সে আল্লাহর ইবাদতরা করো না আহু আল্লাহ আর তিনি হচ্ছেন আল্লাহ আকাশ সমূহের মধ্যে তিনি আল্লাহ যে আল্লাহর ইবাদত করা হয় ফ জমিনেও তিনি যার এবাদত করা হয় এবার উচিত অন্য কোন কিছু করার কোন অধিকার নেই কারো আসমান এবং জমিনে তিনি একমাত্র আল্লাহ তিনি একমাত্র মাহবুদ তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সব কিছু তিনি জানেন এবং তিনি এটাও জানেন যা কিছু তোমরা কামাই করো যা কিছু তোমরা উপার্জন করো যা কিছু তোমরা অর্জন করো আমরা যা কিছু আমল করে যাই সমস্ত খবর তিনি রাখেন এত সুন্দর করে আল্লাহ বলে দিলেন তারপরে কবুল করে যখনই তাদের কাছে আমার আয়াত সমূহ থেকে কোনো আয়াত আসে নাজিল হয় নতুন করে কোন আয়াত বলে দেওয়া হয় ওহাই আসে শোনার পরেই সঙ্গে সঙ্গে তারা মুখ ফিরিয়ে নেয় কিসের এগুলো এগুলো আমাদের শোনার কোন প্রয়োজন নাই আমরা এগুলোকে আদৌ বিশ্বাস করি না এই অবস্থা। মুসলমানদের মধ্যে কত মানুষ আছে এই কোরআনের আয়াত শুনতে চায় তাফসির শুনতে চায় তাফসিরের আয়োজন করতে দেয় করতে দেয় না কি করে একশো ধারা জারি করে তাফসির করা যাবে না মানুষের এত ক্ষমতা হয়ে গেছে আল্লাহর কালাম আলোচনা করতে দেবে না আল্লাহ করে তো আল্লাহ করে দিচ্ছেন না এই জন্য আল্লাহ আবু জহাল আবুল হাব কিছুদিন সময় দিয়েছেন না দেন নাই ফের দিয়েছেন নমরুদকে দেন নাই দিয়েছেন তো এই সময় পেলে নমরুদ ফের আউন সময় পেলে কাজে লাগাইনি বলে আমার এত ক্ষমতা সমস্ত আমার বাহিনী আমার খেদ মতে নিয়োজিত সারা দুনিয়া আমার পক্ষে আছে কি আমারা কি করবে এরকম হয়ে যায় ব্যাপার হয়ে যায় তাহলে কোনো কথাই কোনো নসিহাত কোন আয়াত কোনো হাদিস কোনো আন তার কোন কাজে লাগে না শুনতে চায় না গ্রহণ করে না কোনো পরয় করে না আমাকে একজন বললেন যে এরকম কিছু লোকজন তিনি চিনেন আমাদের দেশের মধ্যে আছেন তথাকথিত মুসলিম এমনকি ঈদের দিনেও নামাজ পড়ে না অনেক উঁচু তবকার লোক তারা বলে যে শেষ পর্যন্ত ঈদের দিনে নামাজ না পড়তে গেলে তো মানুষের শিশি করবে কি করা যায় যে ঈদের সময় তারা ওই বাইরে ফরেন কান্ট্রিতে চলে যায় বেড়াতে এত দুর্ভাগা তো এত কিছু আল্লাহ তালা নাজিল করলেন এত সুন্দর সুন্দর কথা এগুলো শোনার কোন চিন্তা করতে করেই না কিভাবে অন্য মানুষ শুনতে না পারে বন্ধ করা যায় তার ফোন দিয়ে দিন রাত করে যাচ্ছে হক দিন এসেছে হক আয়াত এসেছে এগুলো আসার পরে তারা কি করলো এগুলাকে অবিশ্বাস করলো অমান্য করলো প্রত্যাখ্যান করলো কখনো গ্রহণ করলো না ফসা তিহিম অচিরেই তাদের কাছে আসবে খবর যা কিছু নিয়ে তারা উপহাস করছিল প্রথম দিকে দিনের কথা পরে কাছে কি করলো উপহাস করলো ঢাক্টা মস্করি করলো ঢাট্টা মস্করি করা শুরু করে দিয়েছিল নবী করিম সাল্লি ইসলাম তখন বললেন যে আল্লাহ তালা আমাকে ওহিন করেছেন আমাকে খবর দিয়েছেন আমি যেন সবাইকে দিনের দিকে ডাকি সবাইকে বলি এক আল্লাহ রেবাদ করা এগুলো ছেড়ে দাও তখন তারা উপহাস করে আল্লাহ তালার মানুষ পাইলেন না বুঝি এত বড় বড় ধনী বড় লোক আছে সেগুলো একটা না ধরে তোমার মত একটা ইতিম অসহায় ছিল টাকা পয়সা কিছু নাই তোমাকে ধরে নবী বানিয়েছেন আল্লাহ আল্লাহ মানুষ দেখলেন না উপহাস ফেরস্তা দিয়ে নবী বা তুমি কি ফেরস্তা হয়েছ নাকি এইভাবে বিভিন্ন রকম তাকে জিনে পেয়েছে ভূতে পেয়েছে এ পাগল তার কথা শুনো না এগুলো দিয়ে শুরু হয়েছে কিন্তু এখানে শুরু এখানে শেষ নাকি তারপরে অত্যাচার নির্যাতন এসেছে আজকের পৃথিবীতেও দিন দাঁতের প্রতি দিনের কাজ যারা করে তাদের প্রতি খরকঘস্ত শুধু উপহাস নয় এর চেয়েও মারাত্মক অবস্থায় মানুষের দুশ্মনী এই দিনের প্রতি কিভাবে আসে তার এক্সাম্পল আমরা ইতিহাসে দেখেছি এবং আমাদের চক্ষুতে এই পৃথিবীটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাল্লাহ তাদেরকে বলেন ফসা হইয়া উচিরেই তাদের কাছে খবরগুলো আসবে যা কিছু নিয়ে তারা উপহাস করছিল ও অচিরেই বলতে হয়তো এই দুনিয়াতে আল্লাহ তাকে ধরে ফেলবেন তার সমস্ত কিছু কিভাবে কিছুই কাজ করবে না তার সে আল্লাহর পাক মধ্যে চলে যাবে এটা হতে পারে আর হতে পারে যে কেউ কেউ একটু লম্বা সময় পায় কেউ মনে হয় তাকে কিছুই করতে পারে না আল্লাহ তালা তাকে দুনিয়াতে কিছু দিলে তো আখেরাতে একটু কমতে পারে এই সব আখেরাতে দেওয়ার জন্য ধরে রাখবেন এরকম মাঝে মধ্যে আল্লাহ তালা করেন কাকে আল্লাহ তালা একটু নগদ ধরবেন কাকে বাকিতে ধরবেন কাকে আরো সময় দিবেন এটা তো আমার আল্লাহ তালা জানেন এটা তো তিনি আমাদের সঙ্গে পরামর্শ করবেন না আল্লাহ তালা কিন্তু সেটাও আদাল মুসাম্মা সেটাও ঠিক করা আছে এখন এগুলা যখন তাদের প্রতি হয় না তারা বেশ চালিয়েই যাচ্ছে তাদের এখন আর কোন অন্য কোন আপনি যতই বুঝান কিছু বিশ্বাস হয় না তাদের কোনোদিন কোনো ক্ষতি হতে পারে তারা আদৌ বিশ্বাস করে না আল্লাহ তালা তখন পরবর্তী আয়তে বলছেন তারা কি আগে যাদেরকে আমি জমিনে ক্ষমতা দিয়েছিলাম এই কোরআদেরকে কি ক্ষমতা দিয়েছি তার চেয়ে অনেক বেশি ক্ষমতা দিয়েছিলাম মকার কোরাইশাহ আরব উপদ্বীপের ছোট্ট এলাকায় তাদের একটু নেতৃত্ব প্রভুত্ব আছে ক্ষমতা আছে কিন্তু ফেরাউনের ক্ষমতা কদ্দূর ছিল নমরুদের ক্ষমতা কদ্দূর ছিল এগুলো তো মানে তাদের কাছে কিছুই না তারা দেখলো না ওদের প্রতি কি হয়েছে কি হয়েছে। কৌমে সামুদের শক্তিশালী লোকের উপরে কি আজাব হয়েছে এগুলো তারা দেখে না করায়শরা কড়ায়শরা এগুলা ঘটনা জানতো আজকের জমানা লোকেরা কি এগুলা দেখে তারাকে আজকের যেমন আলোকেরা এই সমস্ত ইতিহাসের নাম কোনোদিন শুনেনি ফের কথা শুনেনি নামরুদের কথা শুনেনি তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন জায়গায় যুগে যুগে অত্যাচারীদের প্রতি নির্যাতন কি করুণ পরি তারা কি দেখেনি কোনটা কিছু না কিছু হলে তাদের জানা আছে এরপরে তারা শিক্ষা গ্রহণ করে না বাংলা একটা কথা বলে ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না একটা বাস্তব কথা কোরআনের আয়াতের তাসিরে ওই কথাই মনে পড়ে যে এই আল্লাহ ইতিহাস গুলো মানুষকে শরণ করে দিচ্ছেন কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছেন তাদের প্রতি আমি এত নিয়ামত দিয়েছি আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করে তাদের দেশকে তাদের খেতগুলোকে খেত খ্যাত খাবার গুলোকে শস্য খ্যাত সবুজ সমল সবকিছু দিয়ে ভরপুর করে দিয়েছিলাম তারা যখন নিয়ামতের অতজ্ঞতা প্রকাশ করলো তখন আমি তাদের প্রতি সীমা লঙ্ঘন করার কারণে কি করেছি আহ্লাক হালাক করে দিয়েছি একেকটা আদাব এসে তাদেরকে ধ্বংস করেছে কিভাবে কৌ কৌ সামুদেশে আমি নতুন জেনারেশন নিয়ে এসেছি নতুন আরেক গোষ্ঠীকে আরেক জাতিকে দিয়ে এসেছি এই দেশের ক্ষমতা তাদের হাতে দিয়েছি ওদের হাতে চিরদিন ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার সুযোগ আমি দেয়নি আমি যদি আপনার প্রতি কাগজের মধ্যে লিপিবদ্ধ একটা কিতাব নাজিল করে দেয় তারা হাত ধরে এটাকে টাচ করে দেখে তাদের হাতে তারপরেও কাফেররা বলবে ও এইটা তো মনে হলো জাদুর ভেলকি দিয়ে বানানো একটা এটা কিতাব্য জাদু ছাড়া কিছু না এই প্রসঙ্গে আহ তাফসির এসেছে যে তারা মক্কার লোকেরা একবার চ্যালেঞ্জ করলো যে আপনি বলেন আপনার কাছে এক না দিল হয় ঘরের মধ্যে কিভাবে কখন কোন সময় আমরা কিছু দেখে থাকি না হ্যাঁ যদি সত্যি আল্লাহ নাজরি করেন আমরা আল্লাহ করে দিচ্ছেন কাগজের মধ্যে একদম ছাপানো টাপানো আছে ঝকঝক করে এরকম হইলে তাহলে বিশ্বাস করা যায় কোন কিতাব দিয়েছে মুখ মুখে আপনি দাবি করেন কি দেখছে এটা এখন নবীকার কি জবাব দেবেন তিনি মাঝে মাঝে খটকায় পড়ে যান কিতাব একটা দিলে তো আমি বলতে পারতাম যে জানলা থেকে নাজু এসে দেখো আমি তো বানাইনি তো আল্লাহ বলেন শোনেন কিতাব দিলে কি তারা রাজি হয়ে যাবে আপনি মনে করেছেন খুশি হয়ে যাবে যদি তাদের কাছে একটা কিতাব কাগজের মধ্যে লিপিবদ্ধ করে নাজিল করে দেই তাহলে আমার সুহবি আই দিহিম তাদের হাত দিয়ে তারা টাচ করে করে পিষ্ঠা উল্টায় দেখে কিতাব এরপরেও কাফেররা বলবে হাদা হা ইন শেহরুম মুহ ইহরুম মুবিন আর কিছু না এটা জাদুর ভাল কি মাত্রদার জাদু এরকম তারা অনেকবার করেছেন অন্য আয়তে তারা এসেছে আল্লাহ তারা বলেছেন ওলা তারা আরেক জায়গায় বলেছিল আপনার কাছে যদি এরকম আসমান থেকে জিব্রাইলিসাম আসেন ওহি আসেন আল্লাহ কালাম আসে তো আসমানের একটু যদি আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি দিতেন আমরা সবাই শুনি বেয়ে বেয়ে উঠতাম আর দেখতাম আহা কি দেখা যায় কি সুন্দর আল্লাহর কত ক্ষমতা দেখা যায় তাহলে একটা বিশ্বাস করা কায়দা হতো তো সেটা জবাব আল্লাহ তালা দিয়েছেন আমি যদি আসমানের কোন একটা দরজা খুলে দেয় তারা উঠে যায় নজরবন্দি করা হয়েছে জাদু মন্ত্র করে একে ওগুলা বিশ্বাস করবো না ভেলকি ভেলকি চলতেছে এগুলো বালনা হেন কাউরুল আমাদেরকে জাদুগ্রস্ত করে ফেলছে আসলে আসলে হাকিকত কিছু নাই এরকম করে তারা ডিনাই করবে এরকম করে তারা অনেক জায়গায় চ্যালেঞ্জ করেছিল এটা করো আমরা ইমান আনবো এটা করো আমরা ইমান আনবো কিন্তু আসলে তারা তিনি কয়েকটি করেছেন তারা ইমানি অকাল উলা উলাই হিমালাকলা কুদায় তারা আরেকটি বলে আর অন্য সময় কেউ কেউ বলে তারা সে যদি উন জেলা আলাই হিমালাক তার প্রতি যদি কোন ফেরেস্তা নাদিল হতো কোন কিছু করলে তাহলে বোঝা যেত কিছু একটা তো এগুলো করলে আমরা বিশ্বাস করতাম আল্লাহ তালা বলেন যদি আমি ফেরস্তা একদিন নাজিল করতাম তাহলে ফেরেস্তা নাজিল করলে সমস্যা কি জানো যখন কোনো জাতি আল্লাহর নবীর কাছে মোজেজা চেয়েছেন তখন একটা কন্ডিশন আল্লাহ করেছেন মহজেজা আসার পরে যদি তোমরা অস্বীকার করো তাহলে কি হবে শেষ ফাইনাল আর কোন নোটিশ দেওয়া হবে না কবির সামুদের লোকেরা কি বলেছিল যে এই পাহাড়ের পাথর থেকে যদি একটা উঠ বেরিয়ে আসে পাথরের ছিদ্র দিয়ে তাহলে আমরা এটা সচককে দেখলে তাও গর্ভবতী উঠাওয়া লাগবে তাহলে আমরা বিশ্বাস করব হ্যাঁ তুমি তো আসলে ঠিকই নবী এরকম আসলো আসাই বিশ্বাস করেছে না বরঞ্চ রাতের অন্ধকারে সেটাকে হত্যা করে ফেলেছে আর আল্লাহ তালা আজাদ দেরি করেছেন না কৌমেলুতের কাছে ও বালকের সূরাতে ফেরোস্তারা এসেছিলেন তারপরে আর আজাবাস দেরি হয়েছে না তো আল্লাহ তালা আসলে চেয়েছেন নবী করিম সাল্ল আলাইস্লামের তরিকায় কাপড়দের চ্যালেঞ্জ গুলোর মোকাবিলা সঙ্গে সঙ্গে নাজির করে শেষ না করে দিলে তো শেষ করে দিলে কি হয়তো আবু আনতে পারে ইমান আনছেন মানে লোকগুলো তো প্রায় অনেকেই সবাই হলুন দিন ইল্লাহি আফা মক্কা বিজয়ের পরে ইমান এনেছেন আল্লাহ তালা আসলে চাননি সবাইকে হালাক করে দিতে তাদের চ্যালেঞ্জকে এই জন্য আল্লাহ তালা গ্রহণ করেনি দুনিয়ার মধ্যে মাঝে মধ্যে এরকম চ্যালেঞ্জ পাওয়া যায় কেউ আসলে হকের আলেমদেরকেও চ্যালেঞ্জ করে কিছু বেদা আপন্থী লোকেরা বলে যে পঞ্চাশ হাজার টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম তো এই সমস্ত ফালতু চ্যালেঞ্জের কোন হক আলম রান নাকি এগুলো ফালতু এগুলো ভিত্তিহীন এগুলো বাতিল তরিকা লোকেরা এই সমস্ত চ্যালেঞ্জ করে আল্লাহ তালা সেটা নিলেন না যে আমি নেই আমি যদি ফেরস্ত আদুল করে ফেলি তাদের কথা অনুযায়ী লাখো আমর তাহলে ফয়সলা চূড়ান্ত হয়ে যাবে আদাব চলে আসবে সুম্মা লাইন দরুন তাদেরকে তখন আর সময় দেওয়া হবে না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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমার ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ই আর কেউ কেউ যারা বলেছিলেন ফেরেস্তা মানুষ কেউ হয় মানুষ তো মানুষই খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী বিয়ে সাদী লাগে আমি যদি তাহলে ফেরিস্তাকে নবী পাঠালে তাকে আমি একজন মানুষ করেই পাঠাবো একজন পুরুষ মানুষ করে পাঠাবো এবং সে কি করবে পোশাক পরবে যেরকম তারা পোশাক পরে কারণ ফেরিস্তাকে যদি আল্লাহ তালা সুরাতে পাঠান তাহলে এটা মানুষের পক্ষে তাকে দেখা দেখে বরদাস্ত করা সম্ভব হবে না ফেরেস্তাকে আপন সুরতে দেখলে তো মানুষ পালিয়ে বেড়াবে আরেক মুশকিল এদের সঙ্গে কোন তাদেরকে কনভিন্স করা উপায় নাই। তো এই জন্য আল্লাহ তালা বলেন সেটাও কাজ হবে না হে নবী আপনাকে বিভিন্ন আর্গুমেন্ট নিয়ে ঠেকাতে চায় বিভিন্ন আর্গুমেন্ট বুদ্ধিজীবীরা কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে এখন কেমন খোঁচায় দেখেন রাত দিন রাত দিন দিনের দুশ্মন যারা আছে এই চিন্তায় তারা ব্যবহার করে তে এরকম তারা করেছে আল্লাহ বলেন যে শোনেন এগুলো দেখে আপনি ঘাবড়াবেন না এইসব উল্টো পাল্টা যুক্তি অযৌক্তিক কথা কাজ ইস্তু হুসলিমিক আপনার আগে অনেক নবী রাসুলকে নিয়ে উপহাস করা হয়েছে বিদ্রুপ করা হয়েছে আর এটা হচ্ছে যেটা বললাম শুরু কিন্তু বিদ্রুপের মধ্যে আল্লাহর দুঃশনী চূড়ান্ত ভাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা পরে ষড়যন্ত্র করে গিয়েছে তে এরকম আপনার আগে হয়েছে আপনার সময়ও হবে আর নবী করিম ইসা পরে হবে কিনা আর হবে না হবে কন্টিনিউ করবে কতদিন পর্যন্ত আমদ পর্যন্ত যতদিন দিন ইসলাম আল্লাহ জমিনে আল্লাহ রাখবেন এই ইসলামের বিরুদ্ধে দুশ্মনী আজকের জমানায় নতুন নয় এটা চলতে আছে চলতে থাকবে এবং এটাই হচ্ছে আল্লাহ রব আলমের বিধান একদল লোক হককে কবুল করে হকের জন্য যান করবান করতে রাজি হয়ে যায় আরেক লোক হকের দুশ্মনী করায় তাদের জীবনের মিশন হয়ে দাঁড়ায় যারা দিনকে নিয়ে তারা যা উপহাস করেছে ঠাট্টা বিদ্রুপ মস্করি করেছে এবং দিনের জুশ্মী করেছে এগুলো একদিন তাদের বিরুদ্ধে এসে গেল তারা এগুলো নিজেরাই এগুলোর ফাঁদে আটকা পড়ে গেলেন এবং এগুলোর কারণে তারা দুনিয়া আফেরাতে আল্লাহর ধরা পড়ে গেলেন এগুলোর জালে তারা আটকা পড়ে গেল আপনি বলেন হে লোকেরা একটু জমিনে ঘুরে আসা পৃথিবীতে বিভিন্ন জায়গায় সফর করতো দেখি আর দেখো আল্লাহর সঙ্গে যারা দুশ্মনি করেছে তাদের কি করুণ পরিণতি হয়েছে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে কিভাবে নিঃশেষ করে দিয়েছে একটি শহর কিভাবে মাটির তলায় ধসে গিয়েছে আমাদের ইউরোপে ইতালিতে পম্পেই নগরী আপনাদের অনেকে হতে দেখা সুযোগ হয়েছে আমাকে বিশাল ভূমিকম্পে একটা পুরো শহর মাটির নিচে পড়ে যায় এবং সেখানকার চিহ্ন আপনি গেলে এখনো দেখতে পারবেন তো এইভাবে আল্লাহ তালা বলেন যে এরকম কমে সহলে যে জাতি সৌদি আরবের মধ্যে মরুভূমি হয়ে আছে তাদের না এগুলো সবগুলো কি সাধারণ অ্যাক্সিডেন্টে হয়েছে এগুলো মেজরিটি দেখবেন আল্লাহ তালা নাফরমানির কারণে ঘটে আগ্নেয়গিরি ভূমি ভূমিকম্প যত জায়গায় হয় আল্লাহর এই আজাবের কারণে এগুলা ঘটে যে সমস্ত বিপর্যয় ঘটে আপনার সাইক্লোন ইত্যাদি ঘটে এগুলোর পিছনে মানুষের কামাই দায়ী এগুলো আল্লাহ তালা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন সেগুলো দেখার জন্য আমাদেরকে বলছেন সুযোগ দেখা উচিত আর দেখে কি করা লোকেরা দেখতে যায় দেখি তামসা দেখে মাটি উল্টে তাদের এই গ্লাস কেমন ছিল পিরিস কেমন ছিল মিউজিয়ামে আল্লাহ কত যত্ন করে এই সমস্ত দেখে কিন্তু শিক্ষা নেয় আমি তখন গেলাম তো বেশ কিছু বিদেশি এবং দেশি লোকেরা দেখতে এসেছে দেখি যে এক জায়গায় খালি ভিড় আর সব জায়গার মানুষ কম এক জায়গায় লাইন ধরে আসে সেখানে এত ভিড় কেন পরে জানলাম যে ওইখানে ওইটা ছিল তাদের পম্পেই এই নগরীতে বসবাসকারী জাতিদের বেশ্যাখানা ছিল সেটা সেটার মধ্যে দেখার জন্য ওইটার কিছু চিহ্ন ওখানে এখনো আছে। তারা বিভিন্ন রকমের আট এঁকে টেকে রেখেছিল ওইগুলার আকর্ষণ ওখানে গিয়ে সবাই লাইন ধরে ওইটার জন্য ওইটার পিছনে আসে আহ ভয় করেন যে আল্লাহ গজব এখানে শেষ হয়ে গেছিল ওইখানে আমরা ওইগুলা দেখতে যাই তামসা আবার যে কারণে তাদের প্রতি গজব আসছে ওই তামসা দেখতে যায় নবী করি ইমসালসাল্লাম যখন তবুকের যুদ্ধে গিয়েছিলেন ওই মদিনা থেকে তবুকে যেতে মাদাইন সন্দরে রাস্তার মধ্যে পড়ে তিনি সেখানে ও অনেক দূরে ওনাদেরকে ওই রাস্তা তাড়াতাড়ি অতিক্রম করতে হয়েছে তিনি বলেন খবরদার এই রাস্তাটা গজবের জায়গা এটা গজবের জায়গায় দ্রুত গতিতে দোদূর পারি তাড়াতাড়ি পার হয়ে যায় কারণ গজবের জায়গায় বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক না আমি যখন ওইখানে ঘুরি তখন আমার খালি গজবের জায়গার কথা মনে পড়তে তাতেই তাতেই পার হয়ে যা সাহা পার হয়ে আর বললেন খবরদার এখানে ওদের ওদের কোন পরিত্যক্ত কুয়া থাকলে ওই কুয়ার পানি খেও না এই পানি খেয়েও না এই পানির মধ্যে গজব আছে সাহবাইকার আসলে আমরা তো পানি দিয়ে কিছু আটা ইয়ে করেছি রুটি বানানোর জন্য ডো বানিয়ে ফেলেছি কটা ফেলে দাও খাই না খবরদার আল্লাহ এই গজবের জায়গায় মানুষ যায় অনেক এরকম দেশে অনেক বিভিন্ন প্রাকৃতিক চিহ্ন দেখার জন্য এবং ধ্বংসাবশেষ দেখার জন্য আল্লাহকে ভয় করে না মানুষ সেখানে সেখানে যতক্ষণ থাকবে দেখতে হলে শিক্ষা নেওয়ার জন্য দেখা যাইতে পারে কিন্তু আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ তোমার আজাদ থেকে পানা চাই আল্লাহ তুমি সফর করতে বলছেন এই জন্যই ডেড সি কৌমেলুতের এই এলাকা তাই না কৌমেলুতকে আল্লাহ তালা এই তাদের ওই দেশটার অঞ্চলটা পুরো টুকরাকে জমিনে আল্লাহ তালা প্রস্তর আগুনের প্রস্তর নিক্ষেপ করেছেন করতে করতে তাদের এই টুকরাটাকে একদম আকাশের কাছে উঠে নিয়েছেন আসমানের ফেরেস তারা হাঁস মুরগি আহ কুকুর বিড়ালের চিৎকার শুনতে পাচ্ছে সেখান থেকে আল্লাহ তালা জিবরুল আলসমকে বলেন এবার উপর করে ফেলে দাও উপর করে মানুষ সহ ফেলে দিল আর ডাবতে ডাবতে এত নুচে গিয়েছে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা হচ্ছে ওই এলাকা আল্লাহর গজবের এলাকা দেখতে যাওয়া যাই আমাদের জন্য এই যে শিক্ষা নিতে দেখো বলেছেন দেখো থান্দুরু কাইফাকান আকতে যাওয়া কিন্তু সেখানে গিয়ে নিজেকে আল্লাহ ভয়ে অস্থির রাখা আর ওইখানে গিয়ে যত রকমের দেশের নগ্নতা বেহায় আছে ওইখানে গিয়ে সবগুলা ওগুলা এক্সারসাইজ দেখতে পাবেন আরে আল্লাহ মানুষ একটু আল্লাহকে ভয় করে না যাই ঠিকই কিন্তু তারা সেখানে বিভিন্ন রকমের কাপড় সব ছড়িয়ে ফেলে দিয়ে ওখানকার ওই জিনিসটা কি বলে যেগুলা মাটি গায়ের মধ্যে লাগাই এটাকে কি করে কি फायदा আল্লাহ ভালো জানেন বল্লম আম্মা ফিস সামাওয়াত ওয়াল আরদ কুন আলা nafsihi আরহামা যে কেন তিনি প্রশংসা উপযুক্ত কারণ সমস্ত সৃষ্টি তার সমস্ত কিছু তাঁর হাতে কর্তৃত্ব ক্ষমতা তিনি আবার এই আয়তে বলছেন কুলা আপনি বলেন তো দেখি প্রধানমন্ত্রীর হাতে সেনাবাহিনীর হাতে রাদের হাতে তাদের হাতে আসে আল্লাহ যুগে যুগে কম দেখিয়েছেন অনেকবার শুনেছেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কুসকাওয়াজ গ্রহণ করছে আর কুসকাওয়াজ থেকে এসেই দিকে তাক করে তাকে হত্যা করে ফেলল তার যারা কুসকাওয়াজ করতে এসেছে তারা তাহলে ক্ষমতা কি আনোয়ার সাদাতের হাতে ছিল না আল্লাহর হাতে ইন্দিরা গান্ধীকে কারা হত্যা করেছে তার বডিগার্ডরা তাকে এই রকম যারা আক্রমণ করতে আসবে তাদের হাত থেকে রক্ষা করার জন্য এবং আরো আমাদের দেশেও বিভিন্ন তরীকে একজাম্পল আমরা দেখেছি না এই এতে শুধু ইতিহাসের মধ্যে থাকবে বর্তমান ভবিষ্যতে কোনো সময় আর এগুলার আল্লাহ তারা নিজের হাতে ক্ষমতা রাখেন মানুষের হাতে মানুষকে আল্লাহ কখন বোঝাবেন তো মানুষ স্বীকার করতে চায় না আল্লাহ প্রশ্ন করছেন বলেন তো দেখি তাদেরকে জিজ্ঞাসা করুক তারা উত্তর দিক কার হাতে সমস্ত ক্ষমতা আছে আকাশ জমিনের খল্লিল্লা আপনি বলুন যে আল্লাহ হাতে সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে রহমা এত ক্ষমতা সত্ত্বেও মানুষকে শুধু আল্লাহ ক্ষমতার ভয় দেখিয়ে একদম ক্ষমতা দেখিয়ে মানুষকে আল্লাহ শুধু না আল্লাহ ক্ষমতার পাশাপাশি তিনি কি করেছেন কেতবা আল্লাহ নফসিহ রহমা তিনি নিজের জন্য রহমত কে ফর ফেলেছেন Allah ta'ala তালা matro ধ্বংস করার জন্য শাস্তি দেওয়ার জন্যতে সৃষ্টি করেননি আল্লাহ তোমাদেরকে রহমতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রহমতের দিকে আসার জন্য তিনি এই রহমত দিয়েছেন তোমাদেরকে শাস্তির কথা শুনাই এই জন্য তোমাদেরকে আল্লাহ রহমতের দিকে আনার জন্য আসলে তোমাদেরকে তিনি একদিন জমায়েত করবেন তার কাছে ওই দিন ওই তেয়ামতের দিন যেদিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই ওই দিন তোমাকে আসতেই হবে হে মানুষ তার জন্য তুমি তৈরি থাকো আমল করো খবরদার আল্লাহ মিনু যারা নিজেদেরকে সর্বনাশ করেই ফেললো ক্ষতিগ্রস্ত করেই ফেললো তারা তো আর ইমান আনলই না তারা রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল অথচ আল্লাহ তালা আমাদেরকে রহমত দেওয়ার জন্যেই করেছেন আল্লাহ তালার রহমত আছে গজবও আছে গুসাও আল্লাহর কাছে পুরস্কার আছে শাস্তিও আছে কিন্তু আছে সেটার কথা আরেকটি হাজিস এসেছে কোথায় লিখেছেন তিনি একটি হাজিসের বললেন ইন্না খাল খাল আল্লাহ তারা যখন সৃষ্টিগুলোকে সৃষ্টি করলেন কাতাবা কিতাবানু একটি কিতাবের মধ্যে উপরে রেখে দিলেন। আর লাইন লেখলেন কি সেটা ইন্দা রহমাতি আমার রহমত আমার রাগ গুসার উপরে বিজয় লাভ করে আমার রহমতের প্রাধান্য রয়েছে আমার রাগ গোসা এবং আমার শাস্তির উপরে তোর আল্লাহ তালা এত রহমান এত রাহিম এত রহমত আছে সেই রহমতের দিকেই তিনি আমাদেরকে ডাকেন আল্লাহ এই রহমত দেওয়ার জন্য আল্লাহ তালা অনেক কিছুর মধ্যে দয়া দিয়েছেন আল্লাহর রহমতের কারণেই তিনি আমাদের দিলে রহমত দিয়েছেন এই জন্য আমরা একে অপরবর্তী রহমতের আচরণ করি আল্লাহর রহমতের কারণে ছোটদেরকে আমরা আদর করি আল্লাহর রহমতের কারণে একদিন দুঃখ কষ্টে আমাদের দিলে কি হয় সমবেদনা হয় আল্লাহর রহমতের কারণে আপনি দেখবেন যে মা নিজের গুমকে হারাম করে দিয়ে বাচ্চাকে এই বাচ্চার জন্য সারা রাত জেগে থাকছে এই যে আমাদের রহমত কত জায়গায় আল্লাহ তালা ছড়িয়ে দিয়েছেন সেই রহমত পাওয়ার জন্যই আল্লাহ তালার নাম আর রহমান আর রাহিম এবং আল্লাহর এই রহমতের গুণটি দিয়ে দুটো গুণকে দিয়েই আমাদের বিশ মিলার মধ্যে আল্লাহ তালা দুটো সেবাতকে এনেছেন আর কোনো সেভাতকে আনেননি ইসমিল্লাহ রহমান তারপরে আল্লাহুল পরে কারণ সৃষ্টির খবর দিয়েছেন আমাদের আল্লাহর কর্তৃত্বের খবর দিয়েছেন এরপরেই আল্লাহ যত ক্ষমতা আছে যত গুণবাচক নাম আসে তারপরেই আর রহমান আল রাহিমকে নিয়ে এসেছেন আল্লাহ তালা রহমত দেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই রহমত এত দেওয়া দিয়েছেন তিনি যা আমাদেরকে দিয়েছেন দুনিয়া আমাদের একে অপরী যা দয়া মায়া আমরা দেখাই এই সব কিছু ওনার কাছে থাকা রহমতের মাত্র একশো ভাগের এক ভাগ আর নিরানব্বই ভাগ এখনো আল্লাহ তারা কাছে রিজার্ভ রয়েছে দিন আহলুর জানা নেককারদের জন্য আল্লাহ তালা এগুলাকে বরাদ্দ করবেন এখন চিন্তা করেন কত রহমত আমাদের ইন্তজারে আছে আর সেই রহমত যদি আল্লাহ আমাদের কত কামিয়াব হয়ে যাব আল্লাহ আমি আর এই রহমত যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আমরা কত নিয়াম থেকে বঞ্চিত হয়ে যাবু তার জন্যই সব কিছু যা কিছু রাত এবং দিনের মধ্যে যা কিছু রাত এবং দিনের মধ্যে স্থিতিশীল হয়ে আছে যা কিছু দিনে আছে যা কিছু রাতে আছে অর্থাৎ এই দিন রাত এই সময়ের মধ্যে কালের মধ্যে জমানার মধ্যে সকল যুগে যা কিছু আছে পাওয়া যাচ্ছে যা কিছুর অস্তিত্ব আছে যা কিছু টিকে আছে সব কিছু আল্লাহতালার জন্যই আর কারোর জন্যই কোনো কিছুর অস্তিত্ব নয় আসলে মানুষই মনে করে আমি আমার জন্য সৃষ্টি হয়েছে। আমার প্যাটের জন্য সৃষ্টি হয়েছে। সমস্ত মাহলুক মনে করে তারা সমস্ত আল্লাহ তালা তসফি করার জন্য আকার জমেন সবকিছু আল্লাহ জি আল্লাহ প্রশংসা করে মানুষ আমরাই শুধুমাত্র নিজেদের অন্ন মতলবে ঘোরাঘুরি করি আমাদের অন্য ব্যস্ততা আমাদেরকে জগতে নিয়ে যায় সমস্ত কিছু আল্লাহ তালা মুরদার আল্লাহু আসলামাওয়াতে আসমান জমিনের কিছু আল্লাহর হুকুম মেনে নিয়েছে আল্লাহর হুকুমের বাইরে কোন কাজ করে না পশু পাখি পর্যন্ত কোনো কাজ করে না গাছপালা সবকিছু আল্লাহ মেনে চলে কে করে জিন এবং না যাদেরকে সৃষ্টি করেছিলেন স্বাধীনতা দিয়ে আকল দিয়ে একটু স্বাধীনতা দিয়ে যে দেখো তুমি কি করবা তোমাকে আমি সুযোগ দিলাম সুযোগ পেয়ে এই দুটো জাতি আল্লাহ তাল অবদ্ধতায় চলে গিয়েছে আসমান জমিনকে জমিনকে সৃষ্টি করে আল্লাহ তাল্লাহ বললেন আমার আনুগত্য করবে তাও আমার আনুগত্য কি তুমি জমিনকে লক্ষ্য করে আল্লাহ তালা বললেন আসমান জমিন বলেন আল্লাহ আতাইনা আল্লাহ আমরা স্বেচ্ছায় আপনার কাছে হুকুম বর্দার হয়ে গিয়েছে আমরা স্বেচ্ছায় ভলনটিয়ারলি আপনার কাছে মাথা মতো করে দিচ্ছে আপনার হুকুমের বাইরে কোন কাজ করবো না সূর্য একটা দিন আল্লাহর হুকুমের বাইরে কাজ করে চন্দ্র করে একা জমিনের কোন একমাত্র জিন ইনসান এই কাজ করে আর তার করতে করতে কত সীমা লঙ্ঘন করে আল্লাহ রব আলমিন তার এই কুদরতের কথা আর কিছু কথা বাকি রয়েছে তিনি আমাদেরকে কিভাবে কি কল্যাণ দেন আমরা অসুস্থ হয়ে পড়ে বিপদে পড়লে কিভাবে তিনি আমাদেরকে উদ্ধার করেন এই সমস্ত কথা আমাদের আসবে আগামী সপ্তাহে